আনাস ইবনু মালিক রজ্লাহ তাল্লা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার আমাদের ঘরে আমি ও একটি ইয়াতিম ছেলে নবীর সাইল্লাহু আলাইসাল্লামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করলাম আর আমার মা উম্মুসুলাইম রজিউল্লাহ তাল্লাহ আনহা আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন